ইন্টারনেট গভর্নেন্স বিষয়ক কর্মীদল ইন্টারনেট গভর্নেন্স ডব্লিউজিআইজি জাতিসংঘের মহাসচিব কর্তৃক গঠিত হয়েছিল যা দশ থেকে ১২ ডিসেম্বর দুই হাজার সালে জেনেভায় অনুষ্ঠিত তথ্যসমাজ বিষয়ক বিশ্ব সম্মেলনের ডাব্লিউএসআইএস প্রথম পর্যায়ে তাকে প্রদত্ত ম্যান্ডেট অনুযায়ী উজিগে চল্লিশ জন সদস্য অন্তর্ভুক্ত ছিল যারা সরকার বেসরকারি খাত এবং নাগরিক সমাজ থেকে এসেছিলেন এবং তারা সকলেই সমান ভিত্তিতে এবং ব্যক্তিগত ক্ষমতায় অংশগ্রহণ করেছিলেন ডব্লিউজিআইজি এর কাজ ছিল নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে কাজ করা ইন্টারনেট গভর্নেন্সের একটি কার্যকরী সংজ্ঞা তৈরি করা ইন্টারনেট গভর্নেন্সের সাথে প্রাসঙ্গিক পাবলিক পলিসি বিষয়গুলো চিহ্নিত করা উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোতে সরকার বিদ্যমান আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য ফোরাম বেসরকারি খাত এবং নাগরিক সমাজের সংশ্লিষ্ট ভূমিকা এবং দায়িত্বের একটি সাধারণ ধারণা তৈরি করা ডব্লিউজিআইজি ইন্টারনেট গভর্নেন্সের জন্য নিম্নলিখিত কার্যকরী সংজ্ঞা প্রদান করে ইন্টারনেট গভর্নেন্স হলো সরকার বেসরকারি খাত এবং নাগরিক সমাজ কর্তৃক তাদের সংশ্লিষ্ট ভূমিকায় ইন্টারনেটের বিবর্তন এবং ব্যবহারের রূপ নির্ধারণকারী ভাগ করা নীতিমালা নিয়ম সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং প্রোগ্রামের উন্নয়ন এবং প্রযোগ্য যদিও এটি এখনও একটি কার্যকরী সংজ্ঞা এটি এখন ডিফ্যাক্টো অলিখিত কিন্তু কার্যকর সংজ্ঞার ভূমিকা পালন করছে